যাদের উপরে জাকাত পরস হয়েছে তারা যদি জাকাত প্রদান না করে তাহলে তাদের সলা ও দান কবল হবে কি জাকাত পরস হয়েছে জাকাত না দিলে তো সে গুণাগার হবে কিন্তু তাই বলে সেই দান করতে থাকলে তাকে বাধা দেওয়া যাবে না যে আপনি কোনো দান করবেন না জাকাত দেন না দান করেন কেন কিন্তু সে জাকাত না দিলে সে গুণাগার এটার জন্য অবশ্যই সে আল্লাহর কাছে জবাব করতে হবে